আমার সাথে আপনারা দেখছেন লেখা আছে সহকারী অধ্যাপক আরবি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আমার পদবি হলো কি সহকারী অধ্যাপক এখন আপনারা কলেন যে না সহকারী অধ্যাপক কইলে ওনার সম্মানটা কমে যায় শ করে দিছেন সবচেয়ে বড় অপমান করে দিচ্ছেন তাহলে আমি যে পদবীর এই পদবিতে থাকাটাই আমার জন্য সবচেয়ে সম্মানের কিন্তু আমার আরো উপরে তুলে দেওয়া মানে আমাকে অপমানিত করলেন লাঞ্ছিত করলেন। আল্লা আল্লাহ যে মর্যাদা দিয়েছেন আপনি যদি যথেষ্ট না আরো মর্যাদা বাড়াইতে হবে তো বাড়াইতে গেলে আপনার ইমানে চলে যাব সেরে করবেন এজন্য আমাদের দেশের লোকেরা মাফাতেমা কয় মাফাতেমা শুনছেন না মাফাতেমা যার ই শুনছেন না আমি কি তোর বোন ছিলাম দাওয়াত কাম দে আর কাম দেয় কত বড় দাহা মিথ্যা কথা তাহলে একদিন এক হুজুর এক ইমাম সাহেব মজরিদে খালি মাফাতে বয়ান করতেছে মাফাতে বার বয়ান করতেছে ওই খতিব সাহেবকে জিজ্ঞাসা করা হলো আল্লাহিল করে মা বলে দিছেন তো খতিব সাহেব কয় কি কয় শোনেন বোন বললে মর্যাদাটা কম বোঝা যায় সম্মানটা কম বোঝা যায় মা বললে সম্মানটা বাড়ি যায় ফাতেমার মতো মহিলারে যদি বোন কন সম্মান কমে যাই ফাতে যদি মা কন সম্মান বাড়ি আমি বললাম সুন্দর কথা বাড়িতে যে বাবি আছে বাবিরে যদি নাম ধরে ডাকেন সম্মান কবে যায় আজকে বাড়িতে যাই কইবেন আম্মা কই আম্মা আম্মা সম্মান বাড়ি যাইব কি বলো নি আম্মা ডাকলে সম্মান বাড়ি গেল না বাড়ি যাব সম্মান আল্লাপাক যাকে যতটুকু দিছেন এতটুকু করাটাই হলো আদব এর থেকে বেশি করা আ